এবং ইস্তফার এই দুটো বিষয়ে আলোচনা শুনছেন অনেক কথা আমরা গত করেছি এবং এমন কিছু কথা আমাদের সামনে থেকে গেছে সেই কথাগুলো আজ আপনাদের সামনে ব্যক্ত করব ইনশাল্লা যেমনটা ইতিপূর্বে আলোচনা হয়েছিল যে মানুষ হিসাবে আমরা পাপের সাথে জড়িত এটা করার যেমন সময় নেই তেমনি একে মার্জনার জন্য কোনো বাধা সময় আল্লাহ আল্লাহতালা আমাদের দেননি যখনই হবে পাপ তারপরেই হবে মার্জনার জন্য আল্লাহর কাছে দরখাস্ত সকাল বলে নেই সাঁচ বলে নেই এইবার আপনার সামনে যেটা নতুন কথা ব্যক্ত করতে চলেছি তাহলে এই যে যার কাছ থেকে আমরা শারিয়াত প্রাপ্ত হয়েছি তিনি হলেন আমাদের আখেরি আখেরিনাবি হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আলি আসাল্লাম নাবীদের ভেতরে সর্বশ্রেষ্ঠ নাবি হলেন তিনি এবং সাধারণ মানুষের যখন প্রসঙ্গে আসব তখন যার নাম আসবে তিনি হচ্ছেন হজরতে আবু বাকর সিদ্দিক আল্লাহ তাল আনহ এই মহান মানবদের কিছু কথা আপনাদের সামনে ব্যক্ত করি বিশেষ করে ইস্তকফারকে কেন্দ্র করে আল্লাহর নাবী যখন কোনো একটা মজলিসে বসতেন মজলিসে যেখানেই বসতেন সেখানে এটা কথা আমাদের স্মরণে রাখতে হবে যে তিনি শ্রোতা হতেন না তিনি হতেন বক্তা এবং শাহবায়েকরাম হতেন শ্রোতা এবং সেখানে শাহবায়েকরামরা আল্লাহর রাসুলের মুখ থেকে কথাগুলোকে শ্রবণ করতেন সেখানে কি আলোচনা হয় অনেক সময় আল্লাহর রসুল রাতের বেলায় কি স্বপ্ন দেখেছেন তা ব্যক্ত করেন অনেক সময় এমন হয় যে দিক বিদিকে ইসলামী রাষ্ট্রে কোথায় কি ঘটনা ঘটেছে সেই ঘটনা সম্পর্কে আল্লাহ রসুল সেই জ্ঞান নেন এবং সেই সম্পর্কে জানতে চান আবার কোন জায়গায় কোথাও কোনো যুদ্ধর জন্য সৈনিক প্রেরণ করতে হবে কোথাও কাজী প্রেরণ করতে হবে কোরআনের তাবলিকের জন্য লোক প্রেরণ করতে হবে এই মর্মে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সেগুলো আলোচনা ভিত্তিক হতো তাহলে যেমন এই মজলিসগুলো আল্লাহর নাবির যুগে বসেছে ঠিক এই ধরনের একটা মজলিসে আল্লাহ রসুল বক্তা হিসেবে থেকেও এবং বক্তৃতা দিতে থেকেও তার মাঝে মাঝে যখনই সুযোগ পেয়েছেন তখন তিনি ইস্তেফারের বিষয়টাকে কত গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন যে এই হাদিসটা থেকে আমরা অনুমান করতে পারি যে তাতে আল্লাহ আলবিনী বলছেন মহানবী হাজরফা সাল্লা একশো বার করে এই কথাটা পড়তেন কি আল্লাহ তুমি আমার তবা কবুল কর এবং আমাকে তুমি ক্ষমা দাও তুমি যেহেতু তওবা গ্রহণকারী এবং তুমি যেহেতু বান্দাদেরকে ক্ষমা প্রদর্শন করো ক্ষমা প্রদর্শনকারী তাহলে আমি আপনার সামনে এই কথাটা বলব যে যেই নাবি সম্পর্কে সার্টিফিকেট দেওয়া আছে যে আল্লাহর নাবি সম্বন্ধে বলা হয়েছে যে তার আগের গুণা এবং তার পাশের গুণা সমস্ত কিছু মাপ তিনি হলেন মাসুম তিনি হলেন বেগুনা তার কোনো রকমের পাপ নেই তার কোনো রকমের অন্যায় কিছু আচরণ নেই এত কিছু হওয়ার পরেও এই রকমের প্রার্থনা এই রকমের আল্লাহ তালার কাছে কেন রাখছেন এটা তো আমাকে ভাবতে হবে আমরা তো কোনো দিন কোনো দিন নাভির সমতুল্য হতে পারবো না অসম্ভব কথা নাভির পরে যিনি শ্রেষ্ঠ মানুষ তিনি আওবাকার সিদ্দিক তার সঙ্গে যদি আমরা কম্পেয়ার করতে যাই তাহলে এটা আমাদের অবান্তর কেননা যে তারা ইমানের এমন এক সুমহান উচ্চ স্থানে আসীন ছিলেন যে সেইখানে যাওয়া আমাদের মতো লোকের দ্বারা সম্ভব নয় তাহলে এই নাবি সম্বন্ধে যদি কথাটা প্রথমে ভাবি যে তিনি এক মাজলিসে বসে এক বার এই কথাটা এই দোয়াটা আল্লাহর কাছে ব্যক্ত করেন এইখান থেকে আমাকে শিক্ষা নিতে হবে দুটি কথার তা হল এই একজন মাসুম মানুষ একজন বেগুনা একজন নিষ্পাপ মানুষ তিনি যদি নিজের ভুল সম্পর্কে এতটাই সজাগ থাকেন জানি না কখন হয়ে গেছে হয়তো আমার খেয়ালে আসে না আমি কোনো সময় করে বসেছি বে খেয়ালে অতএব এমন সজাগ যে তিনি তার জন্য আল্লাহর কাছে আকুতি বিনোদী করছেন এবং আর জানাচ্ছেন যেন আল্লাহ আমার গুণাখাতাকে মার্জনা করে দেওয়া হয় আমার তবা যেন কবুল করা হয় তো তাহলে এতটাই সজাগ আমাদেরকে হওয়া দরকার বরং এটা কথা বলা উচিত আমার যে যিনি গুণাহীন তিনি যদি এতবার বলতে পারেন তাহলে আমরা তো নিজেদের ভরসা নিজেরাই দিতে পারি না অতএব আমাদেরকে এর চাইতে কত বেশি পরিমাণে আল্লাহ রবুল আলমিনের কাছে ইস্তেকফফার করা দরকার একটা কথা হয়ে গেল আল্লাহর রাসুলের এই দোয়া এবং প্রার্থনা থেকে দ্বিতীয় শিক্ষাটা যেটা আমাদেরকে নিতে হবে তাহলে এই কেউ অপরাধ করবে কেউ কোনো গোনহার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলবে তখন সে আল্লাহর কাছে ইস্তেকফফার করবে যদি কারোরই গোনাহা না থাকে তাহলে তো তার ইস্তেফার করার কোনো প্রশ্ন আছে না এই রকম একটা যে ভাবধারা বা খেয়াল আমাদের মনের ভেতরে জন্ম নেই এটা হচ্ছে ভ্রান্ত খেয়াল এই খেয়ালটা ঠিক নয় এটা থেকে শিক্ষা পেলাম তা না হলে আল্লাহ রাসুল নিজে কেন বলতে যাবেন এই দোয়াটাকে দিনে একশোবার করে আবার তিনি সুযোগ কি করে বের করতে পারতেন তার মানে হলো এই এক একটা পল এক একটা লহমা আল্লাহ রসুল বেকার যেতে দিতেন না যখনই সুযোগ পেতেন ঠিক এই সেই সুযোগে সুযোগে ওই কথা বলার মধ্যে মধ্যেই আবার কথা কখনো বন্ধ হয় সে বন্ধ হওয়ার তালে তালে তিনি এত করে এই শব্দগুলোকে এই বাক্যগুলোকে এই প্রার্থনাটাকে তিনি আল্লাহর কাছে ব্যক্ত করে দিতে পারতেন দোয়া বলছেন অথচ তার কোনো পাপ নেই আল্লাহর কাছে ক্ষমা চাইছেন অথচ তার কোনো অন্যায় নেই তার মানে হলো এটাই যে মালিকের কাছে চাইতে গেলে তার দেহার অনেক কিছু আছে আমার চাওয়ার দিক একটা আর মালিকের দেওয়ার দিক অনেক কিছু আছে আমি মালিকের কাছে চাইছি একটাই জিনিস তাহলে যে আমার ক্ষমা প্রার্থনা আমার ইস্তেফার আমার গুনার মোচন মালিকের কাছে যদি আমি এ ভাষাটাই ব্যক্ত করি অথচ আমার কোনো গুনাহা নেই তো তার বিনিময় হিসেবে আল্লাহ রাবুল আলমিন এটা তো বলেননি গুনা নাই সুতরাং তোমার মোচন করার কোনো প্রশ্ন উঠে না এমনটা নয় বরং মালিকের কাছে প্রেয়ার দিতে গেলে মালিকের কাছে কিছু চাবার দরখাস্ত দিতে গেলে তার কাছে দেয়ার মতো অনেক কিছু আছে সবথেকে বড় কথা তাহলে এই উনি যদি আমার উপরে সন্তুষ্ট হয়ে যান আমার এই আকুতি মিনতি দেখে আমার এই বারবার বারবার আল্লাহ রব্বুল আলমিনের সামনে এই দরখাস্ত দেখে তিনি যদি আমার উপরে এতটাই দয়াবান হয়ে যান যে আমার সম্মান আমার মর্যাদা তিনি উঁচু করে দেন যদি আমার নামে আল্লাহ আল্লাহতালা কিছু এমন পুণ্যের ভাগ বসিয়ে দেন এমন কিছু নেকি আমার বাড়িয়ে দেন তাহলে এর বিনিময় থেকে আমি লাভবান হতে পারবো সেই হেতু এই শিক্ষাটা আমরা গ্রহণ করলাম যে যে কোনো মুহুর্তে যে কোনো অবস্থাতে আল্লাহর নাবী যেমন ইস্তেকফার কামনা করেছেন তেমনি আমাদেরকেও সময় যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে ইসতেক করতে হবে তারপরে আল্লাহর রসুলের পরে স্থান হচ্ছে শ্রেষ্ঠত্বের বিচারে হজরত আউ বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহর আল্লাহর রসুল আউ বাকর সিদ্দিককে বেশি বেশি সময় সাথে রাখতেন খুব বেশি সময় আল্লাহ রসুল তাকে পার্শ্ব রাখতেন এবং কোথাও বিদেশে গমনের কালে কোথাও মাঠে ঘাটে কোথাও মদিনার বাইরে যেতে গেলে কোনো প্রসঙ্গ এসে গেলে তিনি তাকে সব সময় সাথে রাখার চেষ্টা করতেন একদিন আল্লাহ নবী জানাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম আবুবাকার সিদ্দিকের ডেকে বলছেন তোমাকে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি এই দোয়াটা তুমি প্রত্যেক নমাজের শেষে যখন তুমি বসে থাকবে সালাম ফিরে তখন তোমার অন্যান্য যেগুলো মাসনুন দোয়া আছে সেগুলো দোয়া তো আছেই সেইগুলো দোয়া বলার পর এই দোয়াটাকে পড়বে আল্লাহ ইন্নি জালাম তো নফসি গাফুরুর ইন্ম এই দোয়াটার যদি তর্জমার দিকে আমি তাকাই তাহলে অধিকাংশ কথাগুলো শুধু মগফেরাতকে কেন্দ্র করেই আছে ক্ষমা প্রাপ্তিকে কেন্দ্র করেই আছে এর বাইরে কথাগুলো খুব কম যেমন তিনি বলতে চাইছেন আল্লাহতালার কাছে যে হে আল্লাহ আমি আমার আত্মার উপরে জুলুম করেছি আমি জুলুম বলতে অবিচার বলতে ও অন্যায় বলতে একটা নয় অনেক করেছি সও সও আমি জুলুম করেছি জুলুম শব্দটা কাকে বলে জুলুমের সংজ্ঞাটা হচ্ছে কি ওয়াজ ফি কিহি যেখানে যাকে রাখার সেখানে তাকে সেভাবে রাখতে হবে যেখানে যেটা থাকার সেখানে তাকে যদি না রাখি তাহলে দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 मृत्यु कमनाते ही चाय तब जान्ला जीवित रखु जेपर्त जीवन पक्ष कल्याणकर मृत्यु दान कर दिन राकाल सन्धाय जेने, आर ना जेने।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 সঙ্গে আছেন তার জন্য আপনাকে ধন্যবাদ নাবি সম্বন্ধে যদি কথাটা প্রথমে ভাবি যে তিনি এক মাজলিসে বসে এক শত বার এই কথাটা এই দোয়াটা আল্লাহর কাছে ব্যক্ত করেন এইখান থেকে আমাকে শিক্ষা নিতে হবে দুটি কথার তাহলে এই একজন মাসুম মানুষ একজন বেগুনা একজন নিষ্পাপ মানুষ তিনি যদি নিজের ভুল সম্পর্কে এতটাই সজাগ থাকেন জানি না কখন হয়ে গেছে হয়তো আমার খেয়ালে আসে না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 জালাম জুলম নফসি আমি আমার আত্মার উপরে কি জুলুম করলাম কত রকমের জুলুম হতে পারে আমি সোজা ভাষায় বলছি যদি আমার পেটের ভেতরে ধরুন কথার কথা এক কিলো খাবার আসবে আমি খেয়ে নিতে পারবো সেই ক্ষেত্রে যদি আমি একটা অংশ পেটের ফাঁকা না রাখি আল্লাহর নবির হাদিস আছে যে একটা অংশকে ফাঁকা রেখে দিয়ে বাকি অংশ দুটোকে ফিল করতে হবে তাহলে আমার শ্বাসে নিশ্বাসে সুবিধা হবে এবং আমি আল্লাহর জিকির আজকার করতে অবকাশ পাব। এবং আল্লাহর শুক্রিয়া আদায় করার মতো সুযোগ সৃষ্টি হবে আমার কাছে আর যদি খুব বেশি বেশি করে খানা খেয়ে ফেলি তাহলে এটা হারাম না হতে গেলেও আমি আদবের দিক দিয়ে যেন একটা বেআদী করে বসলাম তো তাহলে আমি আমার আত্তাকে বেশি খাবার খাইয়ে দিয়ে আমি আমার পেটটাকে বেশি খাবার তার ভেতরে পুড়ে দিয়ে আমি আমার আত্মার উপরে জুলুম করলাম এটা একটা জুলুম এই ধরনের জুলুম আরও অনেক আছে যেগুলো হারাম যেগুলো মুনকার যেগুলো আল্লাহর পক্ষ থেকে দণ্ডনীয় অপরাধ এমন কোনো একটা অপরাধের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলা এটা হচ্ছে জুলুম সুতরাং আমি কখন যে কি জুলুম করছি তার হিসেব আমি নিজে রাখতে পারি না আমি চলতে আমি বলতে কত যে কি অন্যায় করে বসছি কোথাও রাস্তা চলতে গিয়ে ডানে তাকিয়েছি বামে থাকিয়েছি হয়তো এমন হতে পারে যে যেটা অবৈধ ছিল তাকে আমি দেখার চেষ্টা করেছি তাহলে এটা আমার জুলুম হয়েছে সেই হেতু তিনি বলছেন জালাম তো নাফসি জুলমান কাসিরা আমি অনেক অনেক জুলুম করেছি আল্লাহ তারপর ব্যক্ত করা হচ্ছে তাহলে জুলুম করলাম তো আমি গুনহা করলাম আর এই গুনাগুলো যদি মার্জনা করার থাকে তাহলে করব আমি কিন্তু মার্জনাটা তো আমার হাতে নেই তো তুমি তোমার হাতে রেখেছ হে আমার মালিক অতএবা তুমি আর বলছি তুমি আমাকে মাপ দাও ফেরি মেরাতান তুমি আমাকে মাপ দাও তাহলে আল্লাহ সামনে এই যে আকুতি মিনতি তারপরে বলা হলো কি ওয়ার মাত্র দিলে তারপরে তুমি আমার উপরে একটু দয়া করো আমাকে তুমি রহম করো দয়া করো এইভাবে যে আমার হাতটা শক্ত করো আমার মনটাকে শক্ত করো আমার খেয়ালটাকে আমার বিবেকটাকে শক্ত করো আমি এইভাবেই যে বারবার চলে যাচ্ছি ভুল পথে আমার দ্বারাই যে বারবার আম ভুল হয়ে যাচ্ছে আর আমি অবিচার অন্যায়ের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলছি এমন যেন আমি অন্যায় নিজেকে জড়িয়ে না ফেলি তোমার যদি রহম আমার উপরে না হয় তোমার যদি বিশেষ কৃপা এবং দয়া আমার উপরে না হয় তাহলে হে আল্লাহ আমি গুণাগার মানুষ সেই হিসাবে আমার দ্বারাই বারবার এমন ভুল হতেই থাকবে বারবার আমার এই পদস্কালন ঘটতেই থাকবে কাজে তুমি আমাকে রহম করো শেষখানে বলা হচ্ছে হে আল্লাহ তুমি তো নিজের নাম রেখেছো যে আমি তা ওয়াব অর্থাৎ তুমি অধিক অধিক বান্দাদের তব গ্রহণ করতে ভালোবাসো এবং তুমি তো নিজের নাম রেখেছো গাফুর অর্থাৎ বান্দাদের অন্যায়কে গোনাকে তুমি বেশি বেশি করে ক্ষমা করতে পারো এবং ক্ষমা করতে গেলে তুমি ভালোবাসো তাহলে তোমার সেই দুটি নাম ধরেই তো তোমাকে বলছি তাহলে বন্ধুরা আমার সেই মানুষগুলোর সামনে যদি আমরা নিজেদেরকে খাড়ো করি আর করার পরে একবার একটুখানি কম্পেয়ার করে দেখি যদি একটু তুলনা করে দেখতে যাই তাহলে তাদের সাথে সেখান থেকে আমরা কত দূর কত দূরে অবস্থান করেছি যে পাপের পঙ্কিলতায় ডুবে থাকা সত্ত্বেও একবার করে আমাদের দ্বারা এটা বলা সম্ভব হচ্ছে না তা আমরা করে দিতে পারছি না বন্ধুরা আমার আরও এগিয়ে চলুন আপনাকে আরও একজন মহামানবের কথা শোনাই আম্বিয়াদের চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আল্লাহ রব্বুল আহমিন আর কাউকে তৈরি করেননি নিয়ে কথাটা আমি আগেই বলেছি তাহলে আম্বিয়াদের যেখান থেকে সূচনা হচ্ছে যেই নাবিদের মধ্যেকার প্রথম তিনি হলেন হজরত আদম আলাইহিসাল্লা সালাম। তিনি যখন ধরার মাটিতে এসেছিলেন আসার পূর্বে তিনি কিছুটা দিন জান্নতে গত করেছেন এটা তো আপনারা জানেন সেখানে তার একটা জীবন কেটেছে এবং যেভাবে আমরা সংসারে দাম্পত্য জীবন কাটাই স্বামী স্ত্রীকে নিয়ে ঠিক সেই রকমই হজরতে আদম আসালাতসাল্লাম জান্নাতের ভেতরে একটা দাম্পত্য জীবন কাটিয়েছেন সেই জীবনটার দিকে আপনাকে একটুখানি নিয়ে যাব আর কয়েকটা কথা এখান থেকে আপনাকে আমি বাছাই করে করে শোনাবো শুধুমাত্র যেটা আমার বিষয়ের সঙ্গে খাপ খাচ্ছে যেটা প্রাসঙ্গিক সেই প্রসঙ্গটাকে আপনাকে তুলে ধরার জন্য আর সেটাকে আপনাকে একবার বুঝাবার জন্য বন্ধুরা যে কথাগুলো বলছি সেই প্রথম নবীর জীবনী থেকে তা এটা আমাদের প্রসঙ্গকে ঘিরেই কথা বলেই আপনাদের সামনে তা ব্যক্ত করতে যাচ্ছি তা হলো এই যে হাজরতা আদম আলহি সাল্লা সাল্লামকে তৈরি করার পর যখন তাকে জান্নাতে আল্লাহ রবুল আলমিন বসবাস করাবার সুযোগ দিলেন তখন তাকে একটা আদেশ করেছিলেন সেটা হলো কি এই গাছের তলায় ওই গাছের তলাই এই বাগানে সেই বাগানে যেখানে ইচ্ছা সেখানেই তুমি গমন করো তোমার সাথে তোমার জীবন থাকছে এবং খাওয়া ব্যাপারে যেখানে ইচ্ছা যেমনভাবে তোমার মনে লাগে ঠিক সেইভাবেই তুমি এই ফলগুলোকে সেবন করো কিন্তু একটাই মাত্র গাছকে চিহ্নিতকরণ করে দেওয়া হলো তা হলো সেই গাছটা আল্লাহ তালা ভালো জানেন যে কি অন্যান্য অবস্থা তফসিলের কিতাবে নাম লেখা আছে সেইগুলোকে অকাট্য বলে মেনে নিতে হবে না আমাদের ভেতরে প্রচলিত আছে কি যে গন্ধম নামের একটি গাছ সেটাকে এই যে শেষ কথা তা বলা যাবে না শুধু আল্লাহ তালা বলছেন এই গাছটার নিকটে তুমি যাবে না তাহলে এখানে শুধু নিকটে যাওয়া বোঝাই না এটা খুব বেশি মাত্রার সতর্ক করা হলো যে গাছটার ফল খাওয়া তো দূরের কথা তার নিকটে তুমি অবস্থান করবে না এই বলে আল্লাহ তালা তাকে সাবধান করে দিলেন আল্লাহর আদেশকে লঙ্ঘন করতে গেলেও যেমন মানুষ অপরাধী হয় তেমনি আল্লাহর নিষেধকে লঙ্ঘন করতে গেলে অপরাধী হয় নমাজ পড়ো এইটা হচ্ছে আল্লাহর আদেশ একে ছেড়ে দিতে গেলে যেমন মানুষ অপরাধী হবে তেমনি মদ্য পান করো না এটা আল্লাহর নিষেধ এটাকে যদি কেউ অগ্রাহ্য করে তাহলে সে কিন্তু আসামি হয়ে যাবে অপরাধী হয়ে যাবে তাহলে মানুষ একজন গুণাগার হয় শুধু একদিক থেকে নয় মানুষ গুণাগার হয় মানুষ পাপ করে পাপি হয়ে যায় দুদিক থেকে আদেশকে উল্লঙ্ঘন করেও পাপি হয় আর নিষেধকে আবার করে বসে করে দিয়ে সে আবার পাপি হয়ে যায় তাহলে দুটো পাট আমি বলছিলাম তো পাটের মধ্যে কালে একটা হচ্ছে ইবলিশের পাট তাকে আল্লাহ আদেশ করেছিলেন আর আল্লা রাবুল আলমিন হাজারতে আদমকে নিষেধ করেছিলেন আমি এর পাটটা আর নিচ্ছি না আমি ইবলিশের পাটটাকে ছেড়েই দিলাম আল্লাহ তালা শুধু হাজরত আদম আলাই সালামকে বলেছিলেন এই গাছের নিকটে তুমি যাবে না যাই হোক শেষ পর্যন্ত নিজেদেরকে সংবরণ করতে পারলেন না তারা দুজনই যেই নিষিদ্ধ গাছটা ছিল তার গোড়াতে গিয়ে সে নিষিদ্ধ ফলটাকে খেয়ে বসলেন খেয়ে বসাতে অপরাধটা কত বড় ধরনের হলো যে শেষ পর্যন্ত তাদের গা থেকে জান্নাতি পোশাক খুশে খুশে পড়ে গেল সুতরাং আদম এবং হাওয়া যখন বুঝতে পারলেন যে পাপি হয়েছি পাপের ক্ষমা আমাদেরকে চাইতেই হবে আল্লাহর কাছে তখন তারা সেই দিকে মনোনিবেশ করলেন দোয়া করতে বসলেন আল্লাহ কাছে। রব্বানা, আনফুসানা, আল্লাহানা ওয়াইফের লানা ওয়াতার হামনা লানাকুনা কুন আনা সিন কত সুন্দর দোয়া তাতে কি ব্যক্ত করা হচ্ছে হে আমাদের প্রভু হে আমাদের মালিক আল্লাহ আমরা দুজন আমাদের আত্মার উপরে আমরা অবিচার করেছি আমরা জুলুম করেছি অবশ্যই জুলুম তা তো বুঝতেই পারছেন এবার জুলুম হয়ে যাওয়ার পরে তুমি যদি এই অন্যায় এই গুণা আমাদের মাফ না করো এবং মাফ করে দেওয়ার পরে আমাদের উপরে যদি তুমি দয়া তুমি মায়া এবং রহম করম নাজিল না করো কথার হামনা লানা কুন আনা মিনাল খা তাহলে আমরা ভাগ্যহারা হয়ে যাবো আমরা ব্যর্থ হয়ে যাব তাহলে বুঝতে পারছেন সেই এক মহামানবের কথা বললাম আল্লাহ করে আর এইখানে হাজরা দাদম বলছেন কি রানা জালাম না তুমি যদি ক্ষমা না করো আমি তো একেবারে খেসার হতে পড়ে যাব। আমার সব শেষ হয়ে যাবে বলে অন্য জায়গাতে ইম তোমার তোবা কবুল করা হয়েছে সুতরাং হে আদম তুমি মনের দিক দিয়ে নিশ্চিন্ত হয়ে যাও এবার তুমি আজ থেকে পাপ থেকে মুক্ত তাহলে দোয়ার দৌলতেই হাজর আদম এবং হাবা মুক্ত হতে পেরেছিলেন আল্লাহ রব আলমিনের কাছে আমরা দোয়া করি হে মালিক আল্লাহ আমরা আমাদের এই পাপ জন্য তোমার কাছে ক্ষমা চাইছি আল্লাহ তুমি আমাদের মুক্তি দিয়ে পরিষ্কার করে দাও বখরে দাও আনাহামদুলিল্লাহ রবিল্লা আলমিন उच्छेद करा কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআন এর কাহিনী প্রতি বুধবার রাত আটটায় আপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুক সলিউশন ও প্রবলেম হ্যাভন ইউ চুজ বিউটি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 সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়